সিভি বাংলা মানবতার সমাধান আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম হালাল রুজি হারাম প্রত্যাখ্যান এই বিষয়ের উপরে এই শিরোনামে আজকে আমরা কোন কোন খাদ্য হালাল এবং কোন খাদ্য ব্যাপারে আমরা শেখ আমসমাইল আলমাদী এবং তারপরে রয়েছেন শেখ মুজাফর বিনসেন এবং সামনে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার একটা বাম দিকে কাছে রয়েছেন شیخ عبدالرزاق بن یوسف اللہ پاک قران کریم میں بولے ہیں حرمت علیکم المیتۃ والدم ولحم القنزير وما اهلل لغير الله به ایات تک کے কেন্দ্র করে একটু আলোচনা উপস্থাপন করার জন্য يقول الله تبارك وتعالى حرمت علیکم المیتۃ والدم ولحم الخنزیر وما اهلل لغير الله به والمنقنقه والموقوده والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذو على النصب وأن تستقسموا بالأزلام لذلك الله تعالى بإستارت و بحابه جيغلو حرام جيغلو عمد الشامنة طولة دورتشن دي اكنامبار جا, جا مره گتشه مره تو حرام جا گرو مره گتشه بوكري مره گتشه ووط مره মৃত খাবার বক্ষণ করা এটা সম্পূর্ণরূপে আল্লাহ তালা হারাম করেছেন পদ্মামু এবং প্রবাহিত আদ্মামুল মাসপোহ অন্যায় আছে মাসপোহ যে জব করার সময় যে প্রবাহিত রক্ত ছিটকে পড়ে যায় যে ছিটকে পড়ে যায় সেটা আল্লাপাক হারাম করেছেন ওলাহমুল খিঞ্জির এবং খিনজির যে শুকর যে শুকর আল্লাহ তালা আরাম করেছেন যে খিঞ্জির খাওয়া কোনো অবস্থাতেই জায়জ নেই ওমা উহিল্লা লেগাই হিবি এবং হারাম রহি যে গরু হালাল বকরি হালাল উট হালাল কিন্তু এটাকে যদি আল্লাহর নাম না নিয়ে কারণ আল্লাহ তালা জবে করার সময় ফাকুল ওমিন কুন্তুমিন যে নাম অবশ্যই আল্লাহর নামে অবশ্যই জবে করতে হবে যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোন দেওতা বা দেবদেবী অথবা কোনো যেগুলো জান হালাল সেগুলোকে কেউ যদি গলা টিপে রোধ করে কেউ যদি হত্যা করে তাহলে সেটাও হারাব সেটাও হালাল নয় কোনটা মৃত্যুবরণ করে মোতারাত বা অনেকে সাদের উপরে খামার করে সাদের উপর থেকে খামার খামার থেকে গরু বা বকরি এগুলো যদি নিচে পড়ে যায় তাহলে তো উপর থেকে এই পড়ছে মারা গেছে এখন তাকে আমরা প্রসেস করে খেতে পারে না যেহেতু এটা দিয়া যে মুর থেকে পরে মৃত্যুবরণ করেছে এটা খাওয়া যাবে না দুইটা গরু বা ভেড়া বকরি এরা যদি পরস্পর যুদ্ধ করে একটা একটাকে হত্যা করছে ওই পর্যায়েও এটাকে আল্লাপাক হারাম করেছেন বামা আকালু আর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত জানোয়ার যদি কোনটাকে খায় কোনটাকে আহত করেছে হত্যা যে সেটাও খাওয়া যাবে না হ্যাঁ জানোয়ার যদি হয় এবং বিসমিল্লা বলে তাকে ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে সেটাও খাওয়া যাবে না হ্যাঁ সেটা জীবিত থাকে অবশ্যই জমা করা হয় বিস্মিল্লা বলে জি এবং পরীক্ষার মাধ্যমে জাহিলি যুগে যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে যদি হয় কে বিতরণ করা হয় যেমন হবে আজকে দেব নামে হচ্ছে একজন মান্য করেছিল যে আমি মান্য করেছিলাম যে বুয়ানি করবো সালাম জিজ্ঞাসা করলেন যে সেখানে কি জাহেলিয়াতের কোন মেলা সেখানে বসে বলছে না সেখানে কোন জাহেলিয়াতের মেলাও বসে না বা সেখানে কোন সেরে কি কার্যকলাপও নেই তো রসদ বললেন তাহলে তুমি তোমার নজর পূর্ণ করো এক্ষেত্রে এই যে আয়াতের পূর্ণ যে বিষয় এখানে আমি অবশ্যই একটু সংযোজন করতে চাচ্ছি হরিমাত আলাই কুমুল মাইতাতু আল্লাপাক তোমাদের জন্য মুর্দা হার করেছেন মুর্দার ক্ষেত্রে দুই ধরনের মুর্দা হাদিসের দ্বারা হালাল হয়েছে একটা হলো যে আপনার জারাদ টিডি যেটাকে পঙ্গিং আর একটা হলো দুই প্রকার রক্ত হালাল তার মধ্যে এক প্রকার রক্ত হলো কলিজা আর এক প্রকার রক্ত হলো তিল্লি হৃৎপিণ্ড যেটা হৃৎপিণ্ড অনুরূপ রক্তের ভিতরে যারা দামুল উরুক গোষ্ঠের কোষের ভিতরে থাকে সেইগুলি তো হালাল আছে কলাহমুল খিনজির শুকুরের গোস্ত হারাম এবং যেটা গায়রুল্লার নামে উৎসর্গ করা হয় সেক্ষেত্রে পশু প্রাণী কেন এমন কি যে ঠাকুরের ঠাকুরের ঘরে যেটা কলা ভোগ দিল একই গাছের কলা একটা কেটে বাজারে নিয়ে গেছে আর একটা ঠাকুরের ঘরে দিয়ে আসছে ঠাকুরের ঘরে গায়রুল্লার নামে উৎসর্গ করার কারণেই ওই পূজার পার্বণের অনুষ্ঠান ওটা দেওয়ার কারণে ওটা উৎসর্গ করার কারণে ওটা হারাম হয়ে গেল ওয়াল মুনখানে কাতু ওয়াল মাকুজাতু এক্ষেত্রে আমাদের যেটা বিধান ইসলামী শরীয়ত হয়তো কুপের মধ্যে পড়ে গেল মারতে পারে অথবা উপর থেকে পড়ে গেছে রক্ত প্রবাহিত ফাঁস থাকা অবস্থায় যদি যে কোনো জায়গায় মেরে বিসমিল্লা বলে রক্ত প্রবাহিত করা যায় ওমা ওহিল্লা লেগাই এই জিনিসটা আমাদের দেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে মেলা হয় বা মূর্তি পূজা করা হয় এরকম প্রত্যেকটা যে জায়গায় আগে থেকে একটা অনুষ্ঠান হয়ে আসছে এইরকম জায়গাতে আল্লা নামে যদি গৌর জব করা হয় আর আগন্তুক যারা তাদেরকে যদি আপ্যায়নের করা হয় এই খাবারটা তো আর কাজটা নিষিদ্ধ হালাল হারাম কথা আছে মন্ডলী কথা এটাই ঠিক যে কোনো ব্যক্তির নামে যদি জবে করা হয় তাহলে তা অবশ্যই হারাম হবে তাস্তাকসেম বিল আজলাম স্বর নিক্ষেপ করে গস্ত বন্টন করা একটা জাহেলি যুগের একটা কর্ম এটা একটা জুয়া সেটা হলো এই সেই কালে কতগুলি খড়ির গায়ে লেখা ছিল যে পাঁচ ভাগ কোন কোনো খড়ির গায়ে লেখা ছিল 10 ভাগ কোন কোন খড়ির গায়ে লেখা ছিল তিন ভাগ দশ ভাগের পাবে উমুক পাঁচ ভাগের পাবে উমুক এক ভাগের পাবে উমুক এইভাবে গোষ্ঠ বন্টন করার পরে এই খড়িগুলো একজন ব্যক্তির হা দিয়ে ওই ভাগে নিক্ষেপ করা হতো ভাগের উপরে নিক্ষেপ করা হতো এখন যার নামে খড়িটা আসলো ওর নামে যদি ওই খড়ির গায়ে লেখা থাকে পাঁচ তাহলে ওই গোস্তের ওই পাঁচ ভাগের ও পাঁচটা ভাগ পেয়ে নিবে যদি কোনো খড়ির গায়ে লেখা থাকে 10। তাহলে ওরা ওই ওই ব্যক্তি ওই গোশের দশ ভাগ পেয়ে নিবে এটা একটা এক ধরনের জুয়া ঠিক এইরকমই একটা বিষয় ছিল তাদের ভাগ্য নির্ধারণেও এই কাঠের মাধ্যমে খড়ির মাধ্যমে হবল মূর্তির পাশে তাদের একটা পাত্র রাখা ছিল সেই পাত্রের গায়ে সে পাত্রের মধ্যে তিনটা খড়ি থাকত একটা একটা খড়ি কাঠের ছিল করো আর একটা কাঠের গায়ে লেখা ছিল লাতা ফাল কর না আর একটা কাঠের গায়ে লেখা ছিল মুহমাল কিছুই না তারা যখন কোন কাজের সিদ্ধান্ত নিত তখন ওই তখন তারা বুঝে নিত যে আমাদের এই হবল মূর্তি আমাদেরকে কাজ করার অনুমোদন দিল নির্দেশ দিল আর যদি ওই খড়িটা বের আসতো যে লাতা ফাল করো না তখন তারা বুঝে নিত যে এটা আমাদের এই হবল মূর্তি নকল আল্লাহ আমাদেরকে একটা হারাম জুয়া ছোট্ট একটা বিরতির পরে ইনশা আমরা আবার আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব সে পর্যন্ত আপনাদেরকে আমাদের হাতে থাকার জন্য অনুরোধ করছি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 जान कत कार्यक्रे मोमिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে strategy sustained The best profession is a professional a person who invites people to a last. Mahatma. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah's Mahatma. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekhun Career Guidance যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব बुलुबुल माराम सकारण देख बलुबुल माराम दर्शे हादी शुदुम्रीट ऐसी छ्रचारे पिछटाय আমি এখন শেখ আব্দুলো যে আসলাম এটার দ্বারা কি বিষয়টার বিস্তৃতি কতটুকু আজলাম সর নিক্ষেপ করে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 তো এই খড়িগুলোকে ব্যক্তির নামে নির্ধারণ করা হতো যে দশ ভাগের পাবে উমুক পাঁচ ভাগের পাবে উমুক এক ভাগের পাবেক এইভাবে গোষ্ঠ বন্টন করার পরে এই খড়িগুলো একজন ব্যক্তির হা দিয়ে ওই ভাগে নিক্ষেপ করা হতো ভাগের উপরে নিক্ষেপ করা হতো তো এখন যার নামে খড়িটা আসলো ওর নামে যদি ওই খড়ির গায়ে লেখা থাকে পাঁচ তাহলে ওই গোষ্ঠ ভাগের পাঁচটা ভাগ পেয়ে নিবে যদি কোনো খড়ির গায়ে লেখা থাকে দশ তাহলে ওরা ওই ওই ব্যক্তি ওই দশ দশ ভাগ পেয়ে নেবে এটা একটা জুয়া ঠিক একটা বিষয় ছিল তাদের ভাগ্য এইরকম খড়ির মাধ্যমে হবল মূর্তির পাশে তাদের একটা পাত্র রাখা ছিল সেই পাত্রের গায়ে সেই পাত্রের মধ্যে তিনটা খড়ি থাকতো একটা খড়ি একটা কাঠের গায়ে লেখা ছিল ইফাল করো। আর একটা কাঠের গায়ে লেখা ছিল লাতা ফাল কর না আর একটা কাঠের গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিত তখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকে ওই খড়ি বের করতো যদি ওই খড়িটা বের হতে যাতে লেখা আছে ই ফাল কর তখন তারা বুঝে নিত যে আমাদেরকে কাজ করার হবল মূর্তি নকল আল্লাহ আমাদেরকে আমাদের দেশে যে এই কি বলে এখন লটারি চলছে আসবে লোক লটারি একটা জোয়ার অংশ অবশ্যই ওই শ্রোতা এখানে আছে যে ওরা শুধু এই পর্যন্ত করে ইব্রাহিম আলাহালাম এবং ইসমাইল আলাহ সাল্লাম এই দুই নবীর মূর্তি বানিয়ে তার হাতে ওই কাঠিটা দিয়ে রেখেছে আল্লাহ নবী বললেন কাত আলহাম আল্লাদেরকে ধ্বংস করুক সর্বনাশ করুক তারা জানতো যে ইব্রাহিম আল্লাহলাম তারই মুসলিম হাদিস মূর্তির কাছে গেলেন মক্কা বিজয়ের দিনে যাওয়ার পরে গোটাকে ভাঙলেন ভাঙার পর অন্য মূর্তি ভাঙা শুরু করলেন আর কি এবং মানুষের আকালকে যেটা ঢেকে দেয় ওটা হলো খামর খামর মানে মাদক জাতীয় হলো জুয়া ওয়াল আনসাব আনসাব হলো মূর্তি বা থান আজলাম হলো এই লটারির কাঠি যে ধরনের যে ধরনের লটারি হোক লটারি শুধু একটা ক্ষেত্রে বৈধ আছে সেটা অথবা দুইজন কেই সমান দেওয়া হবে কে কোনটা নিবে কে কোন পাট নিবে যে লটারিতে আর ক্ষতি হয় ক্ষতি হয় না বা হক না লটারি বৈধ সেই লটারি বৈধ বাকি যত লটারি আছে পাঁচজনকে ঠগিয়ে পাঁচজনকে ঠগিয়ে একজনকে দেওয়া হয় যদি বলা যায় আমরা জুয়া জুয়া জুয়াটারি জি জি এক ধরনের লটারি চালু আছে দেখা যাচ্ছে যে বলে থাকে যে चल्स लक्ष्य टाइम लटर जुआर प्रकार बर्तमान चलते एक अर्थ खेल बिनीम खेले थके अंतर्भुक्त हो जाए कैराम बोर्ड कैराम बोर्ड एक হারজিত নেই সেই খেলাটা যদি শরীর চর্চা হয় তখন সেটা বৈধ বৈধ শরীর কর্মটাতে অর্থের হারজিত রয়েছে সেটাই মূলত জুয়া এই জুয়ার উপরেই রাসুল সাল্লাহ করেছেন যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে দশ হতে পারে এখন এক ধরনের হতে পারে ছয় মাস পরে আর ধরনের হতে পারে আর এক এক দেশে এক এক আমরা জুয়া বলতে এইভাবে বুঝে নিব যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে হারাম করেছেন আর তার পাশাপাশি বলছেন জুয়া আমরা দেখছি লক্ষ্য করে সারা পৃথিবীতে এই মাদক দ্রব্য হারাম করা এই জিনিস সারা পৃথিবীতে এখন ছেড়ে আছে যে কল্যাণমূলক জুয়া মানে হচ্ছে যেটা মালানা সাহেব বলেছেন যে সবাই চায় যে আমি কিছু পাবো পাওয়ার জন্য অংশ নেয় কিন্তু দেখা যায় সে পায় না সে হারায় এরকম ৪০ লক্ষ টাকার লোভ দেখে আমাদের দেশে দশ টাকা করে আপনারা একটা টিকিট খরিদ করুন টাকা যায় কে পেয়েছে তারা মূলক যেরকম ধরেন আপনারা দেন লক্ষ লক্ষ টাকা দেন তারপরে এরপরে ড্র হবে ড্র করলে টিভি পাবেন ফ্রিজ পাবেন এত লক্ষ টাকা আটটা পুরস্কার তার সাথে হলো কে যা বাঁচবে এই যে বলা হয়েছে কিন্তু ভালো কাজের উদ্দেশ্যে পুরো কেউ এইটার জন্য দেওয়াটা তো আল্লাহর জন্য দিচ্ছে না পদ্ধতিটা খারাপ জি তো হালাল উপার্জন হালাল এবং সেটার ব্যয় হালাল পাওয়ার জন্য এবং দেখা যায় যে যারা দিচ্ছে অনেক ম্যাক্সিমাম লোক তারা কিছুই পাচ্ছে না যেহেতু আমরা একটা মানে ধোকাবাজি বা প্রতারণার পথ অবলম্বন করেছি করে সেটাকে পর্ষাকে যা চেষ্টা করছে। কিন্তু যে কোনো অর্থ উপার্জনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেখানে ধোকাবাজি না থাকে আল্লাহ বলছেন মান গা না ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদের সঙ্গে ধোকাবাজি করবে সে আমার অন্তর্ভুক্ত নয় এই হাদিসটি প্রত্যেক মহাদেশ কেদাউল বইয়ের মধ্যে নেসছে এবং ওই ধোকাবাজি তিনি বলেন যে তুমি তাহলে ভিজাটা উপরে কেন রাখলেন না জিজা নিজ দেখেন প্রতারণা এখানে চলবে না সেটাই যেহেতু হারাম কাজে এতে যদি দেখাতে চাই তাহলে শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম আশা করি আমরা হালালের মধ্যে থাকবো হারাম থেকে দূরে থাকব। এই আশা রেখে আমরা আজকের মতো বিদায় চাচ্ছি আসসালামাইকুম বরহমুল रास्ते पारा पृथ्वी দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর ভরসা কাল রাত সাড়ে সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 जाते मानव जर सक समस्या समाधान दिस्ट्री समाज